হুজাইফা রাজি আলাহতালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এক লোকের যখন মৃত্যু সময় ঘনিয়ে এলো এবং সে জীবন হতে নিরাশ হয়ে গেল তখন সে তার পরিবার পরিজনকে ওসিয়াত করল যখন আমি মরে যাব তখন তোমরা আমার জন্য অনেক লাকড়ি জমা করে আগুন জ্বালিয়ে দেও আগুন যখন আমার গোস্ত জ্বালিয়ে পুড়িয়ে হাড় পর্যন্ত পৌঁছে যাবে তখন হাড়গুলি পিসে ছাই করে নিও অতপর সে ছাই গরমের দিন কিংবা প্রচণ্ড বাতাসের দিনে সাগরে ভাসিয়ে দে আল্লাহ তালা তার ছাই জড়ো করে জিজ্ঞেস করলেন এমন কেন করলে সে বলল আপনার ভয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন উকবা রহমাতুল্লা আলহি বলেন আর আমিও তাকে অর্থাৎ হুজাইফা রদেলাহ তাল্লাহ্নকে বলতে শুনেছি